এই গ্রন্থটি নিয়ে আমাদের ইমাম বলছেন আমরা মালাইকে দুপুর ইমান আনি তারপর তিনি মালাইকে বিভিন্ন শ্রেণী বিভাগ আলোচনা করেছেন আমরা সে আলোচনার ধারাবাহিকতায় বলেছিলাম যে মালাইকাদের সাথে বনি আদমের একটা বিরাট সম্পর্ক রয়েছে যেমনইভাবে আদম আলা সম্পর্ক ছিল বনী আদমের সাথে তাদের সম্পর্ক রয়েছে বিশেষ করে নবী রাসুলগনের সম্পর্ক সবচেয়ে বেশি নিবিড় ছিল তারপর আমরা আলোচনা করেছিলাম যে রসুল উল্লাহ সাল্লামের কাছে কিভাবে মালাইকার আসত জিবরিল আবিন কিভাবে আসতেন কীভাবে অহিনী আসতেন সে বিষয়টি আমরা আলোচনা করেছি অনুরূপভাবে জিব্রিল আল্লাহ সাল্লাহসাল্লাম আমরা বলেছিলাম যে তিনি রসুলুল্লাহ সাল্লামের একজন পরামর্শদাতা হিসেবে সবসময় কাজ করতেন তাকে ভালো পরামর্শ দিতেন তার কাছে আসতেন এবং কীভাবে শরীয়ত প্রবর্তন করতে হবে কিভাবে শরীয়তের হুকুম হাকাম মান্য করতে হবে সে বিষয়টি তিনি জানিয়ে দিতেন আমরা দেখতে পাই রসুল্লাহ আলিয়াল্লাম মেয়রাজের রাত্রির পরে যখন তিনি দুনিয়াতে আসলেন তখন কিভাবে সরাত আদায় করতে হবে এই বিষয়টি রসুল জিবরিল আমিন তিনি স্বয়ং দেখিয়ে দিয়েছিলেন যে রসুল্লাহাম ইমাম হয়ে তিনি দেখিয়ে দিয়েছেন দুই দুই দিন পর পর ইমাম হয়েছেন তিনি প্রথম দিন তিনি ইমাম হয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে প্রথম অক্ত সালাতের প্রথম অক্ত কোনটি দ্বিতীয় দিন ইমাম হয়ে তিনি দেখিয়ে দিয়েছিলেন সালাতের দ্বিতীয় অক্ত কোনটি দেখিয়ে দিয়েছিলেন এটাও কিন্তু রসুল্লাহ মালাইকাদের বা ফেরিস্তাদের সম্পর্কে একটা বিরাট সম্পর্ক প্রমাণ করে অনুরূপ ভাবে রসুল্লাহ সাল্লাহাম একবার অসুস্থ হয়ে গিয়েছিলেন জিব্রিল আলাহ সাল্লা সাল্লাম তখন রসুল্লাহ সাল্লা ঝাড়ফুক করেছিলেন حديث رسول الله صلى الله عليه وسلم قال اتاني جبريل جبريل امرقصة عشلين فقال يا محمد اشتاكيد يا hey محمد اپنا تو روغ ہوئے شده اشست ہوئے گسن قلتو نعم انا بلنام ها تنه بلنام بسم الله ورقیك من كل شهر يودیک من شر كل نفس كل نفس وعين حاسد بسم الله ورقیك والله شفیك ورطات الله نامه تماك جعرفو کرچه اپناك جعرفو کرچه الله نامه প্রত্যেকটি কষ্টদায়ক জিনিস থেকে আপনাকে আল্লাহ হেফাজত করুন এমন কোন নিঃশ্বাস ও প্রত্যেকটি জন্তু থেকে যারা ক্ষতি করে এমন প্রত্যেকটি চোখ থেকে যেগুলি হিংসুক চোখ এগুলি নামে আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করছি আল্লাহ আপনাকে সেফাদান আরোগ্য দান করবেন রসুলামের সাথে এইভাবে জিবিআলাম এর সম্পর্ক ছিল নিবিড় বারবার তিনি নাজিল হতেন বহুবার তিনি আসতেন এমনকি জিবিল আল্লাহ আবদারও করতেন কিন্তু ওমান না যতই আপনি চান আমরা আপনারা যখন আল্লাহ তা নির্দেশ দেন তখনই শুধুমাত্র আমরা নাজিল হই কিন্তু যখন দুঃসময় হয় মুসলিমদের তখন কিন্তু জিবরি আলাহি নাজিল হতেন যেমন বদরের যুদ্ধে ওহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে অন্যান্য যুদ্ধে মালাইক জিবিলাম নেতৃত্বে মানুষের সাল্লাহাম সাহাবাদের সহযোগিতা করেছিলেন এ সবই প্রমাণ করে যে ওরা আমাদের হিতাকাঙ্ক্ষী আমাদের ভালো চান শুধু তাই নয় নবী রাসুল ছাড়াও ইমানদারদের ব্যাপারেও ফেরেস্তাদের একটি বিরাট ভূমিকা রয়েছে এসেছে মা ইনকুম আহাদ ওকাদিন উকিলা বিহ করি হুম জিনাইকে प्रत्येक मानुष्टा जी आता भलो क्या जी खराब क्या जी शयान खराब क्या फेरस्तारा भलो क्या निर्देश दे भलो क्या क्या मन जाग्रत कर भलो क्या करते भलो क्या कर जिन आल्ला पक्षक भावे आल्ला फेस्तर संयुक्त अनुरूप भाव द्विती ফেরেস তারা করে থাকেন তা হচ্ছে যে আমাদের আমল নামার হেফাজত করে থাকেন আমরা কি করে না করে সেটা সম্পূর্ণভাবে তারা লিপিবদ্ধ করে থাকেন কি করি ভালো মন্দ যা করি সেটাই তারা লেখেন ফিজুমিন ইহ রক আতিদ ভালো মন্দ যা আমাদের মুখ থেকে বের হয় সেটাই তারা লিপিবদ্ধ করে রাখেন এখন বিষয় হচ্ছে যে আসলে আমাদের অন্তরের বিষয়গুলো তারা জানেন কি না আমাদের পুরাণে ক্যিমে আমরা দেখতে পাই ইয়া ইয়া ফল আল্লা তোমরা যা করো তা তারা জানতে পারে অর্থাৎ আমাদের কর্মসূচক অন্তরের কাজও কিন্তু তারা বুঝতে পারে জন্য বলেছেন যে তারা আমাদের অন্তরে যে সমস্ত জিনিস উদিত হয় যেগুলো আমরা করার জন্য সিদ্ধান্ত নিয়ে নেই সেটাও তারা জানতে পারে সেটা অনুসারে তার লিখে এটাও সই হাদিসদার প্রমাণিত হয়েছে একজন মানুষ যখন ভালো কিছু লেখার ভালো কিছু করার ভালো কিছু ভালো কিছু করার সিদ্ধান্ত নেয় ফেরা তখন সেটাকে সোহাব হিসাবে লেখে খারাপ কিছু করলে অপেক্ষা করে যদি তওবা করে সেটাকে সোহাব হিসাবে সেটা হাজির দ্বারা প্রমাণিত হয়েছে তাহলে গেল যে আমাদের বিষয়ে সময় অন্তরে কি জাগ্রত হবে সেটা আল্লাহ জাগ্রত করে দেন তারা আল্লাহতলা তাদেরকে পাঠিয়ে দেন আবার বের তারা আমাদের অন্তর থেকে যা বের হয় কর্মকাণ্ড সেটা তারা লিপিবদ্ধ করে রাখেন আমাদের কর্মকাণ্ডের সাথে ফেরিস্তাদের কর্মকাণ্ড ওতপ্রতভাবে জড়িত ফেরিস্তাদের আরো যে সমস্ত কর্মকান্ড রয়েছে তা হচ্ছে কল্লানের দিকে তারা আহ্বান করে মানুষকে সরাসরি ডাকতে থাকে বলেন প্রত্যেক দিন প্রতিদিন সকালবেলা দুজন ফেরেস্তা নাজিল হয়ে বলতে থাকে আল্লাহ যে ব্যক্তি দান করে बेसिड़ाओं दान करना तुम ध्वसर परीक्षाओ करा परीक्षा से घटना जानी बनी आदम तीन बनी इशर तीन, तीन जन, जन, जन तीन जन के फेज तारा परीक्षा करी एक माथाय चूर नई टाथा अंध ये तीन जन के परीक्षा कर এবং এই পরীক্ষায় টিকে গিয়েছিল শুধুমাত্র অন্ধ ব্যক্তিটিভিন্ন করে থাকেন। ভাবে বনি আদমের রু হরণের কাজে নিয়োজিত আছে ফেরেস তারা অনুরূপ ভাবে আদমের রু নিয়োজিত আছে কোরআন করিম আল্লাহ বলেছেন পক্ষ থেকে কাউকে নিয়ে কোন রুহরণ করে থাকেন তাহাও ফেরেস্তারা করে থাকে। মৃত্যুর সাথে তাহলে আল্লাহ বলেছেন ইন্দিনা কল রাহা কমুখাল আল্লাহ তল্লাহানু ও আব সুরু বিদুন ইমানদার যখন মৃত্যুরে যায় তখন আল্লাহ তাল পক্ষ থেকে মালাইকারা এসে তাকে সুসংবাদ জানায় আব সুরুবাতের ওয়াদা তোমার করা হয়েছে সে জান্নাতের সুসংবাদ তুমি নাও কোরআন করিম আল্লাহ বলে তারা আরো বলে দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু ছিলাম আখরা তোমাদের বন্ধু থাকব আর তোমরা সেখানে জান্নাতে যা চাইবে তা পাবে এবং যা দাবি করে নিতে পারবে যা দাবি করবে তাই তোমাদেরকে দেওয়া হবে অনুরূপভাবে মৃত্যুর সময় কি ঘটনা ঘটে বনি বনিয়মের কারো কারো সাথে সে বিষয়টিও আল্লাহুল্লাম উল্লেখ করেছেন যেমন মালাকুলমতের চোখ চোখ ফেলে দেওয়া মুসাই আল্লাহ পক্ষ থেকে মুসাই আল্লাহামের কর্মদী দেখিয়ে দিয়েছেন যে মালাকুলমত কখনো কখনো কারো কারো যান কবজের সময় বিব্রত অবস্থায় পড়েন তার মধ্যে একটি হচ্ছে মুসাই আল্লাহিসের বিষয়টি সেই বিষয়ে ঘটনা আমরা অনেকেই জানি আমরা সেটা লম্বা আলোচনা করব না শুধু এটাই বলার উদ্দেশ্য बनियादमे रू हरणर आल्ला पक्षा सम्पन्न हर उपस्थित जहां कि जानात नहीं विस्तारित क्रन करीम सभी मालायक द्वारा बनी आदमी सम्पर्क जड़ी रही है प्रमाण कर मालायका ईमानदार सम्पर्क जड़ी कुरिमे এই ইমানদারদের সাথে মালাইকাদের সম্পর্ক তৈরি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ইমানদারদের জন্য তারা দোয়া করে থাকেন রব্বানা আসার তাকুল্লা আল্লাহ যারা আপনার কাছে তওবা করে আপনার কাছে ফিরে আসে তাদেরকে তুমি ক্ষমা করে দাও এই দোয়া করতে থাকে মালাইকারা ফেরেস তারা দোয়া করতে থাকে ইমানদারদের জন্য দোয়া করে অনুরূপে ইমানদারদেরকে ফেরস তারা ভালোবাসে রসুল্লাহাম বলেছেন ইন আল্লাহ তাবার কথা আহবাহ আবদান نادى جبريل إن الله احقد أحب فلان فاحببه فيحبه جبريل ثم ينادي جبريل في السماء إن الله قد احب فلان فاحببه فيحبه على السماء ويودع له القبول في الأرض عكسه যখন الله تعالى আল্লাহ তাআলা যখন ইচ্ছা করেন কাউকে ভালোবাসতে তখন তিনি জিবরিলকে ডেকে বলেন যে আমি জিবিল আমি অমুককে দুনিয়ার বুকে অমুককে ভালোবাসছি জিবরিল তুমিও তাকে على ربكم محب فلان فاحببه তোমাদের রব অমুখে তোমরাও তাকে ভালোবাসো তখন তাকে ভালোবাসতে আরম্ভ করে এবং দুনিয়ার বুকে তার জন্য হয়। আল্লাহ সন্তুষ্টি যা যেখানে আছে ফেরেসাদের সন্তুষ্টি সেখানে সেখানে জড়িত আছে আল্লাহতলা যাকে ভালোবাসেন ফেরেস্তারা তাকে ভালোবাসেন ইমানদারদেরকে আল্লাহ তালা যদি ভালোবাসেন ফেরেস্তারাও ফেরেস্তারাও ইমানদারদের ভালোবাসেন অনুরূপভাবে ইমরান দারকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে আগ্রহ করে নিতে চায় তার উপর তাকে ন্যস্ত করা হয় অর্থাৎ তাকে সহযোগিতা করা হয় না কিন্তু কারো উপরে এসে গেলে দায়িত্ব তার আল্লাহাল ফেরিস্তা নাজির করেন ফেরেস্তা তাকে সঠিক পদ দেখান देखा जाए रसुलगन रसुलगन सबाई केव परवर्तारक सब समय फेस्तारा सठ निर्देशना पथर दिक निर्देशना आल्ला पक्षाट रहमत हिसाब से फिर पाठिए बनी आदमे सहयोग नए बनि आदम के दिन पथे रखा दिन पथे परिचालित करके सठी भाव রাখা সঠিকভাবে কিভাবে দিন থাকতে পারবে এবার আল্লাহ সহযোগিতা হচ্ছে ফেরেস তাদের মাধ্যমে এই সহযোগিতা তারা আল্লাহর পক্ষ থেকে করেন আল্লাহ কোরআন করিম আল্লাহ আরো বলেছেন বনিয় আদমের কথাটি স্মরণ করেন এবং তাদেরকে ভালোভাবে উল্লেখ করেন আল্লাহ তালা বলেন ইসল ন আল্লাহ তালা সালাত পড়েন এবং যারা আসে তাদের কাছে যারা নবীর উপরে সালাদ আদায় করবে তাদের কথাটি তাদের কাছে বর্ণনা করেন যে আমার নবীর উপরেও অমুক সালাদ আদায় করছে একবার বললে আল্লাহ দশবার বলেন হাদিসে আসছে ঠিক মালাইকার তেমনি ভাবে আলোচনা করেন তাদের বিষয়টি যে কিভাবে এই নবী এই নবীর উপরে দূরত পাঠ করছে এটা মালাইকেরা নিজের মধ্যে আলোচনা করে থাকেন এবং তারা তাদের জন্য দোয়া করে থাকেন এটাই ফেরেজ পক্ষ থেকে যেটা ছাড়া সেটা হচ্ছে তাদের প্রশংসা করা উপর প্রশংসা করতে থাকেন এবং বুখারে আবুল আলিয়া থেকে এই গণনাটায় নিয়ে এসেছেন এটাই বিশুদ্ধ মত যে আল্লাহ প্রশংসা করেন ফেরেজ তার প্রশংসা করে থাকেন যে এই লোকটি নবীর উপরে দূর পাঠ করেছে রসুল্লাহাম উল্লেখ করেছেন যে বনিয়া আদমের জন্য ফেরা বিভিন্ন বিভিন্ন হচ্ছে যারা ভালো কাজ করবে তাদের জন্য দোয়া করতে থাকে তারা হাত লহরিহা আল্লাহ এবং তার ফেরেজ তারা এমনকি একজন একটি তার গর্তের ভিতরে এবং হাত তার ফিল বাহার সমুদ্রের মাছ পর্যন্ত যে ব্যক্তি কল্যাণ শিক্ষা দিয়ে থাকেন কল্যাণে বিশেষ শিক্ষা দিলে আল্লাহ নিজে ফেরেস্তারা সবাই এমনকি এমন কি সমুদ্র মাছ ডাঙ্গার পিঁপড়া এবং সমুদ্রের পানি সমুদ্রের সমুদ্রের মাছ সবাই কিন্তু যারা কল্যাণ জিনিস কল্যাণ জিনিস শিক্ষা দিয়ে থাকে মানুষদেরকে তাদের উপর দূরত্ব তাদের জন্য তাদের জন্য দোয়া করেন এবং তাদেরকে কল্যাণের সাথে উল্লেখ করেন তাদের কথা স্মরণ করেন অনুরূপভাবে যারা ইমাম ইমামতি করেন তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইনআাল মালাই তু সল্লি আল্লাহ ইয় মসিদ ইলিস যারা মসজিদে আসেন তাদের জন্য ফেরস তারা দোয়া করে থাকেন বলতে থাকেন আল্লাহম তারপর যতক্ষণ সেখানে কোন কষ্ট না দিবে সেখানে কোন রকমের তার অজু ভঙ্গ না হবে ততক্ষণ পর্যন্ত তারা থাকেন যারা সফ ফতম কাতারে থাকে তাদের জন্য তারা দোয়া করে থাকেন হাদিস ইয়সর সাল্লাম বলে আল্লাহ সফল আল্লাহ এবং তার যারা সফে আউরা থাকে তাদের জন্য দোয়া করে থাকেন ইনআাল্লাহ ইসল সফল মুদম সামনের কাতারা যারা থাকবে তাদের জন্য আল্লাহ এবং তার ফেরেস তারা তাদেরকে উল্লেখ করেন তাদের ব্যাপারটি তারা প্রশংসার উল্লেখ করে থাকেন অনুরূপভাবে মসজিদে যারা সলাতে অপেক্ষা করবে তাদের জন্য দোয়া করে থাকেন হাদিস এরস রসুল্লাহ সাল্লাম বলেছেন আলমালাহ ইকে তুতুসল্লী আল্লাহ মাদা মফি মোসল্লাহ আল্লা সাল্লাফি যতক্ষণ সেখান থেকে না দাঁড়াবে যতক্ষণ সেখান থেকে তার অজু ভঙ্গ না হবে ততক্ষণ পর্যন্ত সলাতের পরে যে ব্যক্তি বসে থাকবে তার জন্য আল্লাহ এবং তাকে সুন্দরভাবে উল্লেখ করে তার প্রশংসা করে থাকে এবং বলতে থাকে ফেরেশারা আল্লাহ মকফুল্লাহ আল্লাহমার হামহু আল্লাহ তাকে ক্ষমা করে দেন আল্লাহ তাকে তারপর দয়া করুন অনুরূপভাবে যারা কাতারের ছিদ্র বন্ধ করবে তাদের জন্য দোয়ার বিষয়টি এসেছে হাদিস করে সেটি উল্লেখ করেন এবং নিজের প্রশংসার সাথে আল্লাহ উল্লেখ করেন আর ফেরস তারা দোয়া করতে থাকেন অন্য হাদিসারাজা এবং যখন কেউ কোন ফাঁক ফুরন করেন আল্লাহতলা তার জন্য তার একটা একটি দরজা তার জন্য বলন্দ করে থাকেন অনুরূপভাবে যারা সাহেরি খান তাদের জন্য ফেরস্তারা দোয়া করেন এবং যারা রসল্লা সাল্লা দূরত পাঠ করে তাদের জন্য তারা দোয়া করে থাকেন এভাবে দেখা যা যারা রুগী দেখতে যান তাদের জন্য ফেরস্তারা দোয়া করেন এবং যারা আমিন বলেন সলাাতের মধ্যে সুলাই ফাতে আমিন বলেন তাদের জন্য দোয়া করে থাকেন এবং সাধারণভাবে সমস্ত মোমিনদের জন্য তারা ক্ষমার দোয়া করে থাকেন এবং তারা ফেরেজ তারা বিভিন্ন মাজলিসের জিকিরে যেখানে আলোচনা হয় দিনের আলোচনা সেখানে মুজ হালাক জিকির আলোচনার মধ্যে দিনই আলোচনা হয় কোরআন হাদিস পড়া হয় সেখানে উপস্থিত হয় এবং মমিন তাদের জন্য দোয়া করতে থাকেন এবং সেখানে রহমতের রহমতের ঢাকনা ঢেকে রাখেন তাদের জন্য ফেরজ তারা জুমাতে হাজির হন তারা আমাদের মধ্যে দিন রাতের সবসময় এসে যান আমাদের ভালোমন্দ মন্দ দেখাশোনা করেন এবং কোরআন তেলাওয়াতের সময় তারা অবতীর্ণ হন এই বিষয়টি আমরা এই জন্য বলছি যে ফেরেস্তাদের সাথে আমাদের জীবনের অনেক কিছু জড়িত রয়েছে তাদেরকে যেন আমরা কষ্ট না দেয় আমরা যেটাতে কষ্ট পাই তারা সেটাতে কষ্ট পায় এই বিষয়টি রসুল্লা সাল্লা বলেছেন সেই জন্য এই ফেরেজ তাদের ইমান আমাদের তাজা করতে হবে ইমান রাখতে হবে এবং আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ডে খেয়াল রাখতে হবে তারা যেন কষ্ট না পায় এ বিষয়টি আমাদের সব সময় খুব গুরুত্বের সাথে দেখা উচিত আল্লাহ আমাদের এই দিনকে বোঝার তৌভিক দান করুন এবং ফেরেস্তাদের প্রতি ইমরানজন আমাদের পরিপূর্ণ আন্তঃভাষিত অভিযোগ দান করুন ওসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত